সালামু আলাইকুম মুসলিন্টের আরেকটি আপনাদের আমন্ত্রণ আমি মাহবুব এবং সাথে আছে আবদুল্লা গেস্ট আমাদের সাথে আজকে আসাদ ভাই আমাদের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং আই থেকে এম বিএিয়াল সেক্টরে জব করে আসছেন এবং টেক্সটাইল এখন এইটাতে ওনার কাছ থেকে অনেকগুলো অভিজ্ঞতা জানবো আসলে বেসিক্যালি আসাদ ভাই কেমন আছেন একটা জিনিস আসলে আমি যেটাই বলি না কেন এটা আসলে আমার ব্যক্তিগত ভাবা বা মানে এটাকে বেজ হওয়া বা উচিত হবে না কারণ আমরা আলাপ আলোচনা করছি আর মুসলমান হিসেবে আসলে আমি খুব একটা আমার কথাবার্তাকে ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলা নিজের লাইফেরিয়েন্স শেয়ার করা সেটা করতে আমার এখানে মূল উদ্দেশ্য থাকবে তো কারণ অনলাইনে আসলে ইসলামকে কথাবার্তা বলা বা যেকোনো পয়েন্টে কথাবার্তা বলা আজকাল অনেক রিস্কি থাকে এবং সেটা দেখা যায় অনেক সময় কনফিউশনের প্লাস হচ্ছে আপনার কারণ হয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বড় ভাই হয়তো বা মনে হয়েছে যে আসলে আমি কিছু জানি যদি আসলে আমি কিছু জানি না তো ওনার ধারণা আসলে ভাঙা থাকে যে আমি কিছু জানি না এই জন্য আসলে আসতে চাই থ্যাংক ইউ মাহুব ভাই এবং সবাইকে ও আমাকে আসলে বড় ভাই বলার চেষ্টা করতেছে কারণ হলো আমাদের আপনি করে বলি আপনাকে আসতে বললাম না অসুবিধা নেই আপনাকে আসতে বললাম আপনি রাজিও হয়ে গেলেন আপনার ওপিনিয়ন দিতে আপনার ওপিনিয়ন আসলে এতটা গুরুত্বপূর্ণ কিভাবে মনে করেন কেন মনে করেন যে আসার মূল কারণটা এটাই হচ্ছে যেটা বললাম এই কারণে করে আসলে আমি নিজেকে সারা জীবনই চাকরিজীবী ছিলাম চাকরি রিলেটেড অনেকগুলো ইস্যু সব সময় ফেস করি যেটা ফেস করি ইথিক্যাল ইস্যুগুলো ইস্যুগুলো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 সাথে আপনার সাথে আমার তর্ক তৈরি হবে আপনার সাথে আমার দূরত্ব তৈরি হবে এই কোনো কিছু নিয়ে কথা বলা এই জিনিসগুলা নিয়ে আলোচনা করাটাও আসলে এখন দেখা যায় ভাই ভাই তৈরি হয় দূরত্ব এই কারণে আসলে হ্যাঁ আমি সবাইকে বলি যে করতে কারণ এই লেখার মাধ্যমে সবাই একটা লাইন দুইটা লাইনে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় চোদ্দেক্ট থাকে নিজের ক্ষেত্রে এখন কথা বলতেছে এখন আপনার থাকে এ লেখার সময় আসলে কোন রিসপেক্ট থাকে না যারা যা মন চায় তাই বলে ঠিক কোন বড় ছোট কিছু মানে না এই থেকে আসলে দূরত্ব দিন হয় জিনিসটা এত খারাপ হয়েছে মানে আগে যেরকম ছিল না এত সোশ্যাল মিডিয়া ছিল না তখন মানুষের কাছে ভালো খুব কম ছিল আপনার হয়তো বা মানে এ কিংবা বি দুইটা ওয়ে আছে যে এ হইতে পারে মানে একটা কোনো একটা জিনিস ঠিক হবে নাকি ভুল হবে এটার প্রবাবিলিটি আপনি ফিফটি ধরতে পারেন বা ফোর্টি এখন যেটা হয়েছে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 এরপরে অল্প কিছুদিন টিচিং করলাম এরপরে চলে গেলাম হচ্ছে দেশের বাইরে করলাম এরপর এরপরে চলে গেলাম হচ্ছে ওইখানে প্রায় পাঁচ বছরের কেরিয়ার এরপরে চলে গেলাম ট্রেড ফাইন্যান্সে ট্রেড ফাইনান্সে প্রায় তিন বছর ওখান থেকে অনেক মানে এই কথাগুলো চাকরি করাই স্যার যেটা শিখছি আরকি এখান থেকে রিজিক আসলে আল্লাহ তালা হাতে এটা এটা আল্লাহ তালা মনের মধ্যে বদ্ধমূল ধারণা দিয়ে আল্লাহ বিশ্বাস তৈরি করে দিচ্ছেন যেমন আমি যখন মার্কিন মেয়েকে ছিলাম ওই সময় আসলে সুদের চাকরি কার কারণ মনের মধ্যে খুব ছিল আমি হয়তো একটা জব অনেকটাই বলে বেড়াইছি ছিল্লা আসবে সেটা আসবে যেটা হচ্ছে শিক্ষাকার পর সবগুলো তাই না হ্যাঁ সবার তো মানে আমিও তো স্বপ্ন ছিলেন্স ব্যাকগ্রাউন্ড যাদের থাকে যাই হোক এই প্রশ্নটা আমি করতেছি কি এই ফাইন্যান্স সেক্টরে তো ইন্টারেস্ট থেকে দূরে থাকা অলমোস্ট নেয়ার টু ইম্পিবল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 কেন হারাম বলছেন খারাপ দিকটা আপনি যেকোনো মানুষের পক্ষে আসলে খারাপ দিকটা বের করে দিন মানে এই যে আপনি বললেন যে বৃদ্ধ মানুষ তার হয়তো এক কোটি টাকা আছে এক কোটি ব্যাংকে জমা দেখতে তার কোন উৎস নাই এক কোটি টাকা ব্যাংকে দেখেছে তারপরে যে ব্যাংকের থেকে মানুষ লোন নিয়ে ব্যবসা করতেছে খারাপ করতে এই যে এই জিনিসগুলো আসলে যদি আমার এই উন্নয়নের প্রতি যদি লোভ থাকে যদি আমার হচ্ছে মানে দুনিয়াবীর জীবনের প্রতি যদি আমার আগ্রহ থাকে বা যদি আমি প্রায়োরিটি তাহলে এই সুদের খারাপ দিক গুলো আসলে কখনো বোঝা সম্ভব করতে পারবেন সুদ ইকোনা কিভাবে ছোটবেলায় শুনে আসছি এই ডেফিনেশন যদি আমার মাথায় ঠিক মতো দেখাচ্ছে তাহলে সেই ডেফিনেশনের উপরে বেসিস করে আসলে ইন্টারেস্ট ছাড়া লাইফ লিড করা আসলে এই জন্য কাছাকাছি যে কথা হাদিসার মহবতার মহবাটিমেটরি মানে এটা আপনি এটা সম্ভব না তো এটা ইকোনমি রান করবে না রান করতে পারবেন না মানে এখন যেভাবে আপনি ইকোনমি রান করতে ছাড়া এটার একটা কারণ হচ্ছে যে আসলে হালা হারাম গুলো তার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে আসলে আসলে চিন্তা করা এই জন্য মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার কারণ অনলাইনে এখন আর্টিকেলের অভাব সূর্য আসলে মাত্র একজন জীবনের জন্য খারাপ সমাজের জন্য কোথাও খাওয়া জানে আমার আসলে এম ডি এ করার পরে আসলে আমার ইসলামের প্রতি আসলে রেসপেক্ট টা বাড়ছে কথা বলতে কারণ আগে প্রশ্ন যে আসলে সুদ কেন হার বা গান বাজনা কেন করা যাবে বা সেজন্য খারাপ ইটস নট যে তাকে ধর্ম থেকে দূরে সরাই দিচ্ছে না স্পেসিফিক এই ব্যাপার জন্য একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমাদের সামাজিক যে বৈষম্যতাটা একটা কোম্পানি যখন সুদ নেয় একটা কোম্পানি যখন সুদ নেয় তখন সে কি করে মানে আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেম কি হচ্ছে আমি টাকা ডিপোজিট রাখতেছি আর বিভিন্ন কোম্পানি সুদ দিচ্ছে ব্যবসা করার জন্য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 তাকে জন্য এই এই প্রোডাক্ট গুলো বা আসলে যে লোন গুলো যেটা নেয় সেটা ভিডিও দিব বা মোস্ট অফ দ্য কেসে টার্গেট করা হচ্ছে মানুষের মানে নফসের যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো মানুষের পক্ষে কি বলবেন অপচয় করার যে প্রবণতা যেগুলো আছে যেগুলো আসলে মানুষের একদম না হইলেও চলে কিন্তু বললাম যে প্রথমে উন্নয়ন করতে হবে সেটা করতে এটা করার কারণে কি হয় তখন হচ্ছে সেকেন্ড স্টেজে কি আসে তখন এই কনজিউমার প্রোডাক্ট গুলো জন্য মার্কেটিং এজেন্সি আসে এজেন্সি আসে সে এমন একটা প্রোডাক্ট তাকে খাওয়ানো হচ্ছে যে প্রোডাক্টটা হয়তো তার লাইফে দরকারি এটা হচ্ছে তাকে শুধুমাত্র করে বা তাকে হচ্ছে মানে আছে আরো অনেক কিছু মানে সে পে করতেছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাংকগুলো যখন কোম্পানিগুলোকে লোন দেয় তখন সে বেসিক্যালি কোম্পানি গুলোকে করে এবং এই এই কোম্পানি গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন সমাজ করে আপনার রিসেন্টলি একটা লোন আসছে আসছে বাইরের থেকে এই হচ্ছে আপনার করার জন্য এইরমেন্ট প্রোটেকশন করার জন্য লোনগুলো দেয়া হলেও যাদেরকে লোনগুলো দেওয়া হবে তাদেরকে এমন সব কন্ডিশন দিয়ে দিছে যেগুলো আসলে মানে সেগুলো একটা বিজনেস সাথে যায় আপনার উমেন এম্পাওয়ার করতে হবে মানে সব হচ্ছে খুবই লুক্রেটিভ বিজনেস ওনার যারা আছে তাদের কাছে লোন থাকে এবং এই কম সুদে লোনগুলো নেওয়ার জন্য তারা কি করে এই লোনের যত কন্ডিশন আছে তারা এগ্রি করে এবং এগ্রি করে ওই এজেন্ডা গুলো তারা সমাজে বাস্তবায়ন করে চিন্তা করেন উদাহরণ আপনার কাছে যদি এখন মনে করেন আপনার কাছে এবং আমার কাছে মিলে এক কোটি টাকা আছে কোটি টাকা লাখ আমার কাছে আমি করলাম কি করলাম কাছে মিলে এক কোটি টাকা আছে আর একটু অংশ বলেন দশ লাখ ঠিক আছে আপনার এখন কি হইল আমি বললাম যে আপনিও দশ সুদ পাইছেন আমিও দশ পার্সেন্ট সুদ পাইছি কারণ দুই টাকা আপনার কত দশ পার্সেন্ট হারে লাখ থেকে নিরানব্বই লাখ হয়ে গেল আমার কিন্তু হলো এগারো লাখ মানে পার্সেন্টেজ হওয়া আপনার কিন্তু নব্বই লাখ থেকে নিরানব্বই হয়েছে মানে লাখ টাকা ইনক্রিজ করছে সম্ভব আমার কিন্তু মাত্র এক লাখ টাকা ইনক্রিজ আছে যেখানে গরিব এবং ধনী একই পরিমাণ রিটার্ন পাইতেছে সেই সিচুয়েশন যদি পারফেক্টনে আপনার এই ধরনের ইউক হয় যে হ্যাঁ যে টাকা আছে সে টাকাটাকে আরো ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করে সে আরো হয় কিন্তু যে গরিব যে খাদ্যের প্রাইস বাড়তেছে ওটাই কিন্তু তাকে মিট আপ করবে বড় লোক হওয়ার কোন সুযোগ নেই ওই ব্যাংকিং বড়রা বড় লোকটা পরিবারে ভরি হচ্ছেন এটা আমার ইম্প্যাক্ট আছে আপনার খাদ্যের পেসের সাথে যখন আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হয় তখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রি দুইটা জিনিস টেক করে ল্যান্ড টেক করে যেখানে যারা আগে কৃষিকাজ করবে তারা তখন ওয়ার্কার হয়ে তাহলে কিন্তু কি হয় একই সাথে কিন্তু দুইটার কারণে আমার ফুড সাপ্লাই করে ফুড সাপ্লাই যখন কমে যাচ্ছে এটা যেমন আমাদের দেশে যখন প্রচুর হয়েছে আগে কিন্তু আমাদের দেশে এত পেস্টিসাইড ছিল বিষ গেলো পানিতে বিষ গেল সেই পানিতে বিষ খেয়ে আমরা সবাই অসুস্থ হইলাম আমাদের এখন তো ঘরে ঘরে ক্যান্সার সেটা আবার সলিউশন হবে এই শুরুটা করে হচ্ছে আমাদের যে খায় সক্সের খায় সিদ্ধ শুরু হয় সেগুলাকে ইউজ করে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো এইভাবে চিন্তা করে এইভাবেই টাকা কর্পোরেট অর্গানাইজেশনের মাধ্যমে টাকাগুলো গুলো সমাজে আসতেছে আবার ঘুরে ফিরে এটা ওদের কাছে ব্যাক করছে ওই যে মানুষগুলো লোন নিচ্ছে সেই মানুষগুলো কিন্তু ব্যাংক তো মানে হলো নেক্সট দশ বছর যেটা বললাম কর্পোরেটের ক্ষেত্রে দেশের ক্ষেত্রেও একই পলিসি দেশের ক্ষেত্রেও তারা ইউজ করে এটা হচ্ছে কর্পোরেট পলিসি হেনরি বক্তব্য আছে যেটা হচ্ছে মানে কথা দেশের দেশকে যদি কন্ট্রোল করতে চাও তাহলে দেশের মনিটারি সিস্টেম হাতে রাখবে আর যদি তুমি দেশের মানুষকে কন্ট্রোল করতে চাও তাহলে ওই দেশের ফুড খাদ্য তুমি কন্ট্রোল রাখবে একদম সিম্পল এটার আসলে অনেক বেশি আজকে পনেরো বিশ বছর আগে যখন দেখতাম যে অক্সফর্ম এর রিপোর্ট দেখতাম যে গরিব আর দুনিয়ার বৃষ্টি বললেন যে এইটা লোনের ব্যাপারটা দেশের ক্ষেত্র প্রযোজ্য কিন্তু এই ধরনের তো এই ব্যাপারটা কি পুরা মানে একসাথে তুলনা করা ঠিক হইলো রাখা মানে পলিসি হচ্ছে ঠিক আছে তাকে তাকে কিনে নেয়ের জন্য এটা তো আপনি আরো ভালো জানবেন আপনার হচ্ছে যখন বিভিন্ন প্রজেক্টে যখন বাইরের থেকে লোন আসে প্রজেক্টে আপনার আপনার কনসালটেন্ট বলেন মেশিনারি বলেন আপনার যদি আপনার জাপান থেকে একটা ফান্ড আসে তাহলে জাপানের মেশিন লাগবে যদি আপনার ইউরোপ থেকে ফান্ড আসে ইউরোপের মেশিন লাগবে প্রত্যেকটা দেশই কিন্তু চায় দেশে তাদের ব্যবসা করতে হবে হচ্ছে একটা ডাম্পিং কান্ট্রি করতে হবে এখানে ব্যবসা তাদের হচ্ছে এখানে এখানে হবে তো প্রসেসিং কারণে যে জিনিসগুলো যে ধরনের ইনভারনমেন্ট পলিউশন বা হবে আলটিমেট বেনিফিট গুলো তাদের দিকে যাবে এটাই এটা হচ্ছে কিভাবে তাদের সম্পদ বেশি থাকার কারণে তারা করতে পারে তারা একসাথে দশটা সেক্টর একটা সেক্টর যদি আমার পরেও যায় সেক্টর যে বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপ আছে সেই সাথে হাসপাতালে ভর্তি হচ্ছে তো মানে এটা হচ্ছে পুরো একটা বিজনেস আবার দেখবেন যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতেছে যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতেছে সেই কনজিউমার সেই প্রোডাক্ট কিনতেছে তারই তারই কোম্পানির লোকজন তার যার উপকটা নাই প্রত্যেকটা টাকা যাবে ব্যাংকের থেকে ইম্পল টাকা যাবে সেখানে ট্যাক্স কাটবে তারপর সেখান থেকে আপনার আরো অর্থ হবে বাট সেই পরিবেশের সুযোগটা নেই আমাদের যারা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত থেকে আমরা বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত যারা আছে মধ্যবিত্ত যারা তারা হচ্ছে ওদের ওদের পলিসি আমরা ইমপ্লিমেন্ট করি সমাজ পাঁচ ভাই এর মধ্যে এক ভাইয়ের বক্তব্য ছিল যে ইন্টারেস্ট সিস্টেমটা এমন যে এটা আসলে মানুষের পক্ষে বোঝাই ডিফিকাল্ট হবে না যে এটা আসলে তাকে কিভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে ওটা মনে আছে এটা বলছিল যে বুঝবে যারা একটা স্টাডি করছে রথাইল টোটাল মায়ালটা কি আসলে এই অপশন ওদের খুবই মানে আপনার হচ্ছে নেপোলিনের সাথে আপনার হচ্ছে লন্ডনে যেন কি নাম ছিল ভুলে গেছি মানে লন্ডনে যে ছিল ইংল্যান্ডে ছিল তার সাথে যুদ্ধ হচ্ছে লন্ডন লন্ডনে যে ছিল সে জিতছিল ঠিক আছে তখন আপনার ইয়া ছিল না তো লন্ডনে যে ছিল সে জিতছে ওরা এই খবরটা করছে কি একদিন আগে স্টক মার্কেটে নিয়ে লন্ডনে নিয়ে এসে করছে কি লন্ডনে যে সে হেরে গেছে যে সে হেরে গেছে নামটা ভুলে লাই তারা একদিনের মধ্যে ভাই আমাদের বাংলাদেশের স্টক মার্কেটেরও তো মানে বললেন আপনার একটু এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে যদি কিছু জাতের লোক বিশ্বাস করে এই টোটাল স্টক মার্কেটটা মানে হলো গ্যামলিং একটা প্ল্যাটফর্ম মানে ইন জেনারেল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম আপনি যেহেতু সরাসরি কাজ করছেন এটা একটা ভালো উত্তর দিতে পারেন সহজ কথা হচ্ছে যে একটু আগে আমরা এত যে আলাপ করলাম যে মানে গরিব গরিবের থেকে অর্থটা যে আপনি ওই ক্যাম্বলিং বলেন মানে দেশের কনসেপ্টে আপনি যদি আপনি যদি স্টক মার্কেটে আপনি যদি কোন ব্রোকার হাউসে যান এটাকে মনে হবে অনেকটা আছে যারা জেনেও ইনভেস্ট করে মানে আপনি এভাবে চিন্তা করতে পারেন একদম টপ লোকজন আছে যারা এসে গেলে মার্কেটটাকে ক্রিয়েট করে যারা মার্কেটটাকে নিজেদের মতো চালায় আমি এরকম একজনকে দেখছি দুই হাজার দশ সালেও যার হচ্ছে তারা সিস্টেমটা সাপ্লাই ডিমান্ড তো সাপ্লাই ডিমান্ড আমরা যদি আর মিডিল একটা গ্রুপ আছে যারা বেসিক্যালি এই এদের সাথে থেকে সুযোগটা নেয়ের ট্রেডিং গ্রুপের সাথে যদি আপনার যোগাযোগ থাকে আপনি বিভিন্ন কোম্পানির যারা কর্পোরেট সেক্রেটারি আছে যারা আপনার সাথে থাকে আপনি থেকে জানবেন কি খবর আছে তো এই জিনিসগুলো যারা স্টক আমাদের মতো যারা ইমপ্লয় যারা ছিল তারা এই ইউজ করে ইউজ করে তারাও মাঝে মাঝে তাদের হাতে একটা ফান্ড থাকে ফান্ড থাকে তো এই তারা প্রাইস উঠতেছে প্রাইস নামতেছে হ্যাঁ আমি একটা জিনিসটা বাজি ধরলাম সেটা প্রাইস বাড়লো এখানে হচ্ছে উত্তেজনাটা আসলে অনেক বেশি কাজ করে এইভাবেই মানে টাকা টাকা নিয়ে যাওয়ার একটা সহজ এবং জিনিস নিজের ইচ্ছাই দিয়ে দিচ্ছে না কেউ আপনাদের বাধ্য করতেছে নিজের ইচ্ছাই দিচ্ছে আপনি জানেন যে এই মানে এটা যে এমন একটা জিনিস হয় মানে থাকে যারা হচ্ছে ওই যারা একটি স্মার্ট তারা হচ্ছে উল্টাভাবে খেলে মার্কেট যখন বাড়তে থাকে তখন সেল দেয় মার্কেট যখন পড়তে থাকে নর্ম ওই ওই ওই ইমোশনটা ধরে রাখা বা ওই জিনিসটা অ্যানালাইজ করা ওটাই হচ্ছে স্টক মার্কেটে গেইন করার কিন্তু এটা কখনোই আপনার ওই এটা আসলে কোন রিয়াল ট্রানজেকশন না ইসলামিক অনেকে বলছে আমিও ইসলামিকার চেষ্টা ইসলামিক স্টক হয়তো বা আছে যে স্টক গুলো বা আসলেই ভালো বা সেখানে হয়তোবা আপনার কিন্তু মার্কেটে যেভাবে কাজ হয় এটা আসলে ইসলামিক হয়েছে আরকি যেভাবে রেগুলার মার্কেট ডিফিকাল্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ষাট টাকা দিবেন আপনার দশ টাকা হচ্ছে রিয়েল অ্যাসেট তাই না মার্জিন লোনটা ছিল সেরকম যে আপনার যদি দশ টাকার স্টক থাকে আপনারা বিশ টাকা দিবে বুঝছেন টাকা দিবে চল্লিশ টাকা দিবে মার্কেটে এমন সময় ছিল দুশো টাকা করেন এই দুশো সুদ দিতে হয় পনেরো পার্সেন্ট তাহলে তাকে তার কিন্তু শেয়ার এখনো দশ টাকা আছে ঠিক আছে তার লোন দুইশো টাকা তাকে পনেরো সুদ দেওয়া মানে তাকে দুইশ টাকায় বিক্রি করতে হবে শেয়ারটা শেয়ারটা যদি দুইশো তিরিশ টাকা যায় তাহলে শুধুমাত্র সুদটা পে করতে পারবে তিরিশ টাকা যদি তিরিশ টাকা সুদ দেওয়া লাগবে আর যে প্রাইসটা যে ড্রপ করলো যে লস করলো শেয়ারের প্রাইস সেটা তাকে ব্যয় করবে পকেট থেকে দিতে হবে এই জিনিসটা হচ্ছে যে কত মানুষকে যে করছে আমি তো সালে একদম আমাদের যে বস ছিল সে খুবই মানে ইয়া টাইপের লোক ছিল খুবই নলেজে জানো লোক তো সে বাইসে বাইসে বাইসে বাইসে কাজ করতে এই ধরনের কাজ করতে এরপরে যেটা জয়েন করছি ওই সাথে জয়েন করার পরে যেদিন আমি জয়েন করি তার সাত দিন আগে ছাটাই করা হয়েছে অন্য জিনিস তারা হচ্ছে মানে ডাটাই চেঞ্জ করে হয়েছে সিটি বেল সিটি টাটা চেঞ্জ করে তারা ইচ্ছা মতো খেলছে যখন ধরা খেয়েছে এবং তখন আসলে মানুষ কত অসহায় কিভাবে কিভাবে নিঃশ করে দেওয়া হচ্ছে আমার কাছে এবং আমরা যখন লিগাল অ্যাকশন নেওয়া শুরু করলাম ওই কাস্টমারদের বিরুদ্ধে কারণ তাদের কাছ থেকে আমরা ইউজটা তখন এর মধ্যে দুবাই থেকে একটা লোক আজকাল সেখান্ট আমার কাছে যখন আসছে তার নামে যখন মামলা করার চল্লিশ টাকা শেয়ার নাই তার কাছ থেকে উল্টো সত্তর লাখ টাকা ভাই এই মানুষ এবং তারপর আরো খারাপ সিচুয়েশন হচ্ছে যেগুলা আসলে আমারে বাধ্য করছে বা আমি যে এই ছুদের মধ্যে গ্লোবালি গ্লোবালি একই জিনিস এটা সব জায়গায় এই যে আপনার দুই হাজার আট সালে যে মার্কেট ক্রেস করছে কিছু জন্য ক্র্যাশ করছে কিছু ফালতু ফালতু প্রোডাক্ট বানাইছে ভাই মানে মানে বাংলাদেশ তো খুব ভালো বাংলাদেশ তো আপনি সচক্ষ দেখতে হবে আপনার হচ্ছে আপনি ব্যাংকের থেকে লোন নিছেন ঠিক আছে আপনার হাউস লোন সেই লোন একসাথে করে একটা পোর্টফোলিও বানায় সেই পোর্টফোলিও একসাথে করে আর একটা পোর্টফোলিও বানায় সেইগুলা বানায় মানুষের কাছে করে এই করে তারা হচ্ছে মার্কেটটা কিভাবে হাইপ করেছে আপনি যে ইয়া মুভিটা দেখেন আহ মুভি আছে এটা নিয়ে একটা আছে হচ্ছে আপনার বিগ শর্ট বিগ শর্ট হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ধুইছিল আরকি মানে যে মিটিং থেকে আপনার ধুইছিল সেই মিটিং মুভির মধ্যে আছে বলছে তোমার তো মার্কেট ফল করতেছে মুভির মধ্যে কিছুই নাই কোনো কিছুই নাই এটা একটা ভালো ভালো শিক্ষা হয়েছে যে আসলে ওরা কিভাবে কি ধরনের প্রোডাক্ট তারা সেল করে মানুষের কাছে কোনো নাম গন্ধ নাই শুধুমাত্র বুঝে বললাম এবং এই ধরনের কিন্তু আপনি না ফাইন কাজ করে ড্রিম থাকে সম্পূর্ণ মানুষের মানুষের রক্ত চাওয়াটা বসে বসে টাকা বানান কিছু না বসে বসে টাকা বানান মানুষজন বলা হয় যে টাকা টাকা মেক করা বাংলাদেশে যে কোনো দেশে টাকা মেক করা সব চিজ দিয়ে আপনি সামান্য সামান্য একটু একটু রাস্তা জানেন টাকা মেক করার মতো সহজ জিনিস আসলে নাই এডুকেশন সিস্টেমটা কিন্তু মডেল আছে যে লোকটা ওই হেজ ফান্ড অপশন প্রাইসিং প্রেডিক্ট করার যে ফর্মুলা বানাইছিল বানানো নিজেই মিলিয়নিয়ার হয়ে গেছে আমাদের পড়াইছে আমাদের অনেক খুব বড় একটা জিনিস খুব একটা জিনিস আমাদের অনেকে বাংলাদেশে স্বপ্ন এটা আপনার এই মানে বাজারের ওভারঅল বাজার অবস্থা থাকা বাদেও কোন কি ভালো কিছু আছে নাকি সবই খারাপ কোশ্চেন হ্যাঁ ভালো কিছু বলতে কি ভালো চানো সেগুলির বন্ড তো যদিও আমাদের দেশে বন্ড তো সুদ সুদের বন্ড কিন্তু অনেক সময় থাকে না ইসলামিক বন্ডগুলি যে হয় যে রিয়েল অ্যাসেট উপরটা ভ্যালু আছে কমতে পারে আমি জানি না বাংলাদেশের মনে হয় না আপনার যদি আপনার একটা আছে যখন আসতেছে তখন একটা ভ্যালুয়েশন হচ্ছে আপনি যখন রিয়ে আপনি কিছু চাবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে একটু অন্যরকম উদাহরণ দিই সেটা হচ্ছে আমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে খুব বেশি ভালো ধারণা না দেখে বলতে পারতেছি না আপনার অন্যান্য দেশে মানে ধরেন মালয়েশিয়া বলেন বা এমন কি কাতারে বা ইউকেতে ইউকে আপনার ইসলামিক সুকুক বলে ইসলামিক বন্ডস তো যেমন ধরেন একটা জিনিসের রিয়াল ভ্যালু আছে সাপোজ একটা হ্যাঁ মানে ভ্যালু বলতে আপনার আমি এখানে বুঝতে যাচ্ছি কোন প্র বা এটা কোন রিয়েল এস্টেট হতে পারে ধরেন্স আছে এরকম কিছু জায়জ ইনস্টিটিউশন এসবের উপরে তারপর মানুষজন স্টক মার্কেট বা সুকুক বা যাই বলেন এরকম কিছু প্র্যাকটিস আছে আমি অত বুঝি না আপনি যত আপনি যত ইসলামিক মার্কেট আপনি মালয়েশিয়া দেখেন বা আপনি বিভিন্ন ইসলামিক মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় আপনি যদি দেখেন ইসলামিক নন মুসলিম প্রত্যেকের অনেকের প্রোফাইল খাটতাম বসবাস এরা হচ্ছে নন মুসলিম বা ইসলামিক মার্কেটের উপরে ইউজ পড়লায় করছে পিএচি করছে করতাম সিম্পল জিনিস ভাই এরা কেন করছে এরা কি মনে করেন ইসলাম করার জন্য করছে বা এই যে ইসলামিক সুপন যে নামাই এটা কি মনে করেন যে ইসলামের প্রতি ভালো প্রথম কারণ আপনার মানে এসিবি বা মানে প্রথম ইসলাম ব্যাংক তো এটা হচ্ছে এটা উদ্দেশ্যের টাকা কিভাবে নেওয়া যাবে তো এখন ইসলামিক নাম দিচ্ছে এই কারণে যাতে আপনার ওই মুসলমানদের থেকে কিছু টাকা নেওয়া এ সিম্পল আরকি এর কিছু নেই এটা হচ্ছে একদম সিম্পল কথা আপনি ওই যে ওয়েতেই যান কেন আপনার প্রত্যেকটা জিনিস কানেক্টেড খুবই কম যেটা আসলে মানে আপনি রিয়েল এস্টেট এর ভ্যালু কথা বলছেন এগুলো কেন যাবো শুরু করে এগুলোর সাথে এই প্রত্যেকটা যেন ইন্টার ব্যাংক যে ট্রানজাকশন হয় সেন্ট্রাল ব্যাংক এর আছে আরো অনেক কিছু আছে এমনি মে না আমার কাছে সবচেয়ে যেটা খারাপ লাগছে যেটা আসলে মেইন জিনিস এটা আমাদের কিন্তু মানে এত বছর খিলাফত ছিল বা এত কিছু ছিল আমাদের কোনো কারেন্সি নাই কারেন্সিটা কিন্তু ইস্যু এখানে মেইন ইস্যু এখানে আমার হচ্ছে আমার এটা হচ্ছে কি করে দেখেন আপনার যে কোনো কান্ট্রিটা বসাইতে হয় আপনার ওখানে বসায় এটা হচ্ছে এটা কিভাবে বলা যায় না যেমন ধরেন আমাদের হিস্টোরিক্যালি কারেন্সি তো গোল্ড বা সিলভার তা এখন তো সেটার মানে আসলে খুবই বাজে অবস্থা আসলে তো হিসাব করে ধরে হচ্ছে গোল্ডের হিসাবে অনুযায়ী এখন তো গোল্ড হিসাবে মানে সেটাই বলতেছে মানে এককালে অরিজিনাল এখন তো সেটা নাই মানে এমনই ডিভ্যালু হয়েছে যে নাই এখন হচ্ছে ডলারের উপরে আপনি যে কোনো কিছু ডেভেলপ করেন না কেন আপনার আপনাকে তাদের পছন্দ হবে না তারা হচ্ছে সব বন্ধ করবে তিনি সেসব ইসলামিক নাম দেন যে করেন হয়তো বা পরিমাণ খারাপ না দেখতে দেখতে তাহলে আপনাকে আজকাল যেটা এই যে নতুন গত কয়েক বছরে যে আপনার ক্রিপ্টো কারেন্সির ডিসেন্ট্রালাইজড যে কনসেপ্টটা চালু হয়েছে আপনি যত ইউসি করেন না কেন্টেম এ বাইকেন ট্রান্সাকশন করবেন জিনিসটা আপনি যখন ট্রান্সাকশন করবেন তখন হচ্ছে না যে দেখেন তো আপনার হচ্ছে কোন কোন জায়গার থেকে একদম নাইনটি দেখেন সবগুলো মুসলমান দেন তো আপনি ওখানে আপনি ওদের থ্রানজাকশন করলে ওদের মতোই আপনাকে চলতে হবে ক্রিপ্টো কারেন্সি বলেন ক্রিপ্টো কারেন্সি যে সেন্ট্রাল বডি নাই বাট এটা ওদের হাতে নিয়ে যাবেই সেন্ট্রাল বডি নাই এবং আমরা তো জানি এডনে কে আছে মানে যারা করতেছে যারা তারা কি জানে আছে। জানে না কেউ তো জানে না কে থাকা না থাকা এবং মানি মানে আপনার যত সমাজের মানে সিস্টেম টাকা বেশি থাকবে যত বেশি ট্রানজেকশন করা যত ইজি হবে তত কিন্তু তত কিন্তু মানুষের গোনা আপনার যত ট্রানজেকশন যত ইজি হবে মানুষের জন্য গুণা করা কত ইজি হবে আগে কিন্তু মানুষের বলেছিল মোবাইলে ট্রানজাকশন করে আপনি গুণা করতে পারতেছেন তো এটা কিন্তু আর দিক আপনি বলেন যে আসলে ব্যাংকিং সিস্টেমের এটা হচ্ছে দিক আপনার সমাজের মধ্যে টাকার অবৈধ টাকার মানে অবাধ এত বেশি হয়ে গেছে যে আপনি এবং ট্রান্সলেশন করা এতকিছু বিক্রি করতে পারবেন আপনি আপনি টিকটক করে সেটাও বিক্রি করতে পারবেন না আমার বউ বলতেছে যে তুমি কি করো তোমার ড্রাইভার কি করে তুমি তোমার গাড়ি নিয়ে আসলে ভিডিও করে টিকটক ভিডিও বানায় আর দেখো করতে খুব ভালো সেই করতে তো এই যে এই যে ট্রানজেকশন যে এত সহজ হয়ে গেছে ইসলামিক আমেরিকা এখান থেকে ফতোয়া বের হয়েছে ওনার এ থেকে শোনা সেটা হালাল হারামের ব্যাপারে যাদের কনফিউশন আছে আমেরিকার কি হওয়া উচিত সিঙ্গাপুরে একটা পাইছিলাম করলেন আপনি দেখেন আহ আপনি আমি আপনাকে গোল্ড রাখবো কোথায় গোলটা কিন্তু আপনি কি করবেন কোন রিকোয়ারমেন্ট নাইসিরাস করতাম পরে বের হইল যে আসলে আচ্ছা সেক্ষেত্রে যদি আপনার ব্যাংকের কাছে যদি জিনিসটা ফেরত যায় তাহলে তো আবার মানে ওই একই সাইকেলের এখন যদি দিয়ে থাকে হালাল তাহলে এটা ঠিক যে সামনের ট্রানজেকশন এভাবেই হবে এটা নিয়ে কোনো ডাউট নেই মানে সামনের পেপার কারেন্সি থাকবে না এটা নিয়ে কোন ডাউট নেই আপনার অলরেডি তো ইমপ্লিমেন্ট হয়ে গেছে আপনার হচ্ছে অ্যামাজন বিভিন্ন শপে জাস্ট আপনি মানে ঢুকে চিপ নিয়ে ঢুকে চিপ নিয়ে বের হয় কোন ধরনের ট্রান্সেকশন কিছু করা লাগে না অটো ডিডাক্ট হয়ে যাচ্ছে সেটাকে সেটাকে মোটামুটি ডিনাউন্স করেছে না ডিক্লে দেওয়ার পর কিন্তু বিশাল একটা এটা এক এক মানুষের আপনার ইন্টুয়েশন কি বলে এই টাইপের একটা মানে আপনার কারেন্সি সেটা ক্রিপ্টো হোক মানে টোটাল টোটাল আপনি বললাম টোটাল পয়েন্ট এটা ইজ অফ এখন আপনাকে আপনারা ইউজ করছেন বা আমরা ইউজ করতে চাচ্ছিলাম একটা কি কারণে মানুষ চায় হবে সবাই দেখবে এবং সেখানে আপনার এই একই মডেল নিয়ে হাজির হয় মানুষ সেটা কেন করবে না কারণ ব্যাংকের হাতে যে পরিমান সেই পরিমাণ তো নাই আপনি কয়টা ট্রান্সাকশন কয়টা এবং যদি আপনাকে বললাম আপনাকে বললাম যদি একটা জায়গায় ধরে টান দেয় দিছে না নিষিদ্ধ করে দিল তো আপনি তখন কি করবেন এটা তো আপনি কান্ট্রি রুডিং দিতে বললে মানে আপনি দেখবেন যে মেইন কি আছে এই কাপটাকে আমার জন্য কত বলছে ভাই আমি কিনতে কিন্তু এটা যে কবে পড়বে তারপরে ঠিক নেই ওই যে পড়ছে আমার টাকা ধান আমার টাকা ধান টাকা কিনতে না টাকা দাঁড় দিয়েছে টাকা দাঁড়িয়ে আপনার শুরুর দিকে যারা নেয় আমি নিচে যখন সেম জিনিস ফরেন এক্সচেঞ্জে কিন্তু একটু নজর রাখেন হ্যাঁ তো এই পুরো জিনিসটাই হচ্ছে এই জিনিসগুলো আসলে মানে আপনার মানে এগুলো হচ্ছে পরীক্ষা ভাই সত্যি কথা বলতে পরীক্ষা পাঠাচ্ছে ভাই মানে আর কি ধরে গ্রিডটাই বেশি ধরে ফরেন কান্সে যখন আমি করতাম তখন আপনার তোমার আপনার অস্ট্রেলিয়া মার্কেট ক্লোজ হইলে জাপান ওপেন হয় জাপান ক্লোজ হইলে বাংলাদেশ ওপেন হয় বাংলাদেশ ক্লোজ হলে লন্ডন ওপেন হয় লন্ডন ক্লোজ হলে নিউ ইয়র্ক ওপেন দৌড়ে রাখে কি শুরু বসে তুমি কি শুরু করলে সারাদিনের মধ্যেই থাকো কিন্তু ওই যে মজা ঠিক আছে কারেন্সি ঘন্টায় ঘন্টায় টাকা বাড়তেছে মানে এই একটা নেশা চব্বিশ ঘন্টা টাকা বাড়তেছে এই এইসব হচ্ছে ভাই আর কিছু নয় ফিটনার পরীক্ষা সত্যি কথা বলতে পরীক্ষা করবেন সেটা আপনি যদি সময় আসলে আমি লাইফে একবার শিক্ষা পেয়েছিলাম শুরুর দিকে সামনে বলতেছিলাম যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ পুলিশের বলেছিলাম যারা মাল নিবো যারা যাদের কাছ থেকে মাল নিবেন ওরাই ঘুস খায় হ্যাঁ কিচ্ছু করার একটা বিষয় ব্যাপার আছে মানে আমাদের আমাদের গুরুত্বপূর্ণ থাকে প্রজেক্টের উপরে আমার একটা কোর্সের আছে এখন এরপরে কি হয় মোদা কথা হচ্ছে যে আপনাকে ডাটা ম্যানিক আপনি আপনি কি চান ক্যালকুলেশন করে আপনি ডাটা ম্যানিপুলেট করে আপনি রেজাল্ট শো করবেন কান্ট্রি যদি আপনার ইনভেস্টমেন্ট চাই যদি অ্যাট্রাক্ট করতে চাই আপনার এবং সেই ক্ষেত্রে ছোটবেলার থেকে সাকসেসফুল মানুষের ডেফিনেশন রং ঠিক আছে আপনার কি বলে নলেজের ডেফিনেশন রং তারপর হচ্ছে এই কান্ট্রিতে মাপবেন কি হবে এই জিনিসগুলোর ডেফিনেশন রং যত বেশি দুর্নীতি করবেন তত বেশি আপনার জিডিবি বাড়বে এবং এটা তো ইকোনমির জন্য খুব দরকার খুবই দরকার হ্যাঁ আপনার তো মানুষ আপনাকে সারা ওয়ার্ল্ডে কি দিয়ে জিডিপি দিয়ে মাপে তার জিডিপি অনেক বেশি হচ্ছে আপনি জিটিপি বাড়লে আপনার হচ্ছে যে আপনার কি স্বল্প কি কি আসে না ঠিক আছে পঞ্চুং আছে আর বহু কিছু এগুলা তো দেশে কথা দেশ তো অনেকগুলো হচ্ছে আমাদের এবার আট পার্সেন্টের উপরে জিটিপি বাড়বে তো কথা বলাই দেশের যে উন্নয়ন হচ্ছে এরা যদি অস্বীকার করে তাহলে তারা আসলে তার ব্যাপারে আরকি না আর কি আট পার্সেন্ট জিডিপি আপনি সারা ওয়ার্ল্ড কয়টা দেশে আট পার্সেন্ট জিডিপিডি বাড়ে আর এইট পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট জিডিপি মেনে নিতে হবে একটা ভালো রিপোর্ট এটা হলো ব্রোকেন উইন্ডো ফ্যালাসি হলো আপনার ধরেন ই আপনার বাসার গ্লাস ছেলে ভেঙে দিল হ্যাঁ কিছু একটিভিটি হবে গ্লাস আবার লাগাবে মানুষের ডিসপোজেবল ইনকাম বই ডিসেবল দুশো টাকা দুশো টাকা অন্য ক্ষেত্রে ইউজ করতে পারতো মেবি বই কিনতে পারতো বা ছেলের জন্য এই বাংলাদেশের এখন জিনিসটা যেটা হইতেছে ঢাকার মানে ভালো রাস্তা ভেঙে আবার জায়গায় ভালো রাস্তা বোলো বলে না পরে পাসপোর্ট ধরাই দিব ঠিক আছে দেশের উন্নয়ন মানে নিতে হবে বলা দিলা একশো টাকা ঘুষ দিলেন ওই বেটা একশো টাকা ঘুষে একশো টাকা দিয়ে এসছে আবার একটি চাপের কিন্তু আশি টাকা দিয়ে বিশ টাকার একশো টাকা ভাবে দিল আশি টাকা আবার ঘুরে গেল এই যে বিশাল একটা ট্রানজেকশন হলো দুর্নীতির মাধ্যমে জিরবি বাইরের দেশে এত এটা এটা লোনা কেন করে বা এটার সাথে আমাদের লোকাল বিজনেস মানে সম্পর্কটা কেউ চিন্তা করেন মানে আমাদের ব্যাংক থেকে যে পরিমান বাইরের দেশের এই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে লোনের এই সুদ ব্যবসা করার সুযোগ পায় বাংলাদেশের যার লোক ব্যাংক যারা আছে যদি আমি ধরতাম আমার জন্য উন্নয়ন খুবই দরকার বাংলাদেশের লোকাল ব্যাংক যদি লোকাল এন্টারপ্রিনিয়র যদি কমদের লোন দিতে পারতো তাহলে কিন্তু বাইরের দেশের এই একই সাথে কিন্তু তাহলে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার কিন্তু বাইরে পাচার অভিযোগ তো প্রত্যেকটারই প্রত্যেক কি কারণে ওরা সবকিছু জানার পরেও বাংলাদেশে করে কি কারণে ওরা সবকিছু জানার পরে তো এইখানে যে আসলে মানে মনে হয় যে এখানে সবাই একসাথে কাজ করছে ঠিক আছে সবাই বেনিফিট হচ্ছে মাঝখান থেকে এই আমাদের মত লোকজন মারা যাচ্ছে লোকাল ব্যাংক গুলো লোকাল ব্যাংক আপনার মানে টাকা নাই হয়ে যাচ্ছে সুদের হার বাড়তেছে লোকাল এন্টারপ্রিনার আপনার চড়া সুদ হচ্ছে লোকাল এন্টারপ্রিনোর এর জন্য বাইরের লোনের মুখামুখি হচ্ছে এই জন্য থেকে লোন আসতেছে তারা স্বল্প সুদ দিচ্ছে স্বল্প সুদির ব্যবসা করতে সুযোগ দিচ্ছে টাকা বাইরে পাচার হচ্ছে আর বাইরে থেকে যারা লোনা বিভিন্ন স্ট্র্যাটেজি আর কি মানে থাকে না যে জিও কন্ট্রোল করার জন্য ধরো আমেরিকার একটা স্ট্র্যাটেজি আছে বা ইংল্যান্ডের এক সময় ছিল এম্পেরিয়ালিস্টিক স্ট্র্যাটেজি এখন হয়তো কমনওয়েলথ এর মাধ্যমে কিন্তু আপনার চায়নার স্টাডিটা খুব ইন্টারেস্টিং লোনের মাধ্যমে কারণ হচ্ছে ওদের তো এখন আপনার বুমিং ইয়াগুলি বা ইনফ্রাস্ট্রাকচার যা আছে ব্রিজ বানানো বড় বড় বিল্ডিং বানানো তো বিভিন্ন দেশকে তারা লোন দেয় যে ঠিক আছে আমরা করে দিব সার্ভিস লোন দেয় নিজেরাই সার্ভিস আবার করে দেয় কিন্তু লোন তো শোধ করতে পারে না আলটিমেটলি আপনি যেটা বললেন কিভাবে দেশ আরেক দেশে কন্ট্রোল করবে আমেরিকান বিচার চিঙ্কুদের সাথে আমেরিকার পক্ষকে একটা গণতন্ত্র বেছে না আরো গণতন্ত্র বেছে ওরা মনে করেন সরাসরি যে ফালায় না সরাসরি যায় ফালায় ওরা এই দিকটা একটু আলাদা স্যার তো সবই ওরা তো ওদের কাছ থেকে শিখছে ধরাই মজার জিনিস আমার মনে হয় ছোট দেশের কিছু তো করা ভাই আমাদের ছোট দেশের মানুষ এইসব এই মানে এই সেই খেলবে আমেরিকা হচ্ছে কি করবে সেটা নিয়ে এত দৌড়াদৌড়ি শুরু করছে সব নেটওয়ার্ক ধরেন বাংলাদেশেও তো মনে হয় এখন ইনফ্রাস্ট্রাকচার টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্সিমাম করা একসময় সিমেন্স ছিল এখন হয়তো আস্তে আস্তে দিকে চলে যাচ্ছে আচ্ছা অনেক দিন আগে মনে হয় শুনছিলাম দেখেন একটা কথা বলি যে পায়ার এই বড় বড় ব্র্যান্ড গুলো যারা আছে ওরা সবকিছু ওদের দেশে বানান নোংরা করতে চায় সহজ প্রকার তো আছেই ওদের দেশ ওরা নোংরা করতে চায় এইটিস এর দিকে যখন আপনার এই চিন্তা করতেছি তার আগে মেইন উদ্দেশ্য হচ্ছে ওরা ইন্ডাস্ট্রিগুলো মুভ করাইছে ওদের মানে কান্ট্রিট করার জন্য যাতে ওদের ইনভারনমেন্ট পলিশন না হয় আসছে এটা এটা খারাপ দিকগুলো কত দিক আসলে আপনার একদম লোয়ার লেভেল এর ফ্যামিলি স্ট্রাকচার গুলো আগে এরকম ছিল যে আপনার একদম সমাজের উঁচু উঁচু স্তরে ফ্যামিলি স্ট্রাকচার ছিল না ফ্যামিলি বন্ডিং ছিল না মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসে ছিল বাংলাদেশে এখন এই গার্মেন্টস এর কারণে দুই তিনটা করে বিয়ে এই বিয়ে করতেছে এই ছাড়তেছে মানে মানে গার্মেন্টসে আপনার যারা একটু ভালো পজিশনে আছে এরা কি মানে কোন মানে এখানে আপনার সামান্য ব্যবসা করার কারণে যে পরিমাণ যে পরিমাণ মানে লেনদেন হয় যে ধরনের কাজকর্ম হয় আপনার ইনভারনমেন্টে যদি ধরি তাহলে হচ্ছে বাংলাদেশে সেখানে দেখতেছিলাম আপনার ইপিআই ইন্ডেক্স বলে একটা আছে ওয়ার্ল্ড মধ্যে একশো আশিটা মধ্যে বাংলাদেশ হচ্ছে এর কোয়ালিটি হচ্ছে সবচেয়ে খারাপ এইগুলো মানে টেক্সটাইল যদি আমাদের দেশ তো সেটা আমার মনে হয় কত পার্সেন্ট পার্সেন্ট নেমে আসছে জিনিসগুলো তো দায়ী কারা আসলে এই যে এই ইন্ডাস্ট্রি গুলো আসতেছে এবং ওরা কিন্তু জানে বুঝা করছে আমার যে আমার নিচের চে কোম্পানি প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে এই কারণে ওরা এই জিনিসগুলো বলে এখন আবার গ্লোবালি অ্যাওয়ারনেস শুরু হয়েছে ঠিক আছে তো এই আমার কোনটার তুমি এত জিনিয়াস একটা ছেলে তুমি এত কিছু চানসো সারা জীবন কিভাবে এটাই তো কোন কিছু ছাড়া কি পরিমানে ইনভেস্ট করলে ওরা এই কাজ করতে পারে এবং ওদের বিরুদ্ধে কে কোনো কথা বলতে পারে না আমি একবার বলছিলাম যে ওরা হচ্ছে মানে বাংলাদেশ একটা দেশের টপ ব্রেন গুলারে নিয়ে নেয় মানুষ করবে শরীর সাজাইতেছি কিন্তু ধ্বংস করতেছে কন্ট্রোল আছে না কন্ট্রোলিং এর মধ্যে আপনার আপনারা সব তথ্য দিয়ে দিচ্ছেন মানুষের ঠিক আছে সেদিন আপনার একটা পডকাস্ট সিরিজ আছে কার্বন ফুটপ্রিন্ট মনে হয় ঠিক না মনে করেন আপনি যদি চিন্তা করেন আমরা কতটুকু ইলেকট্রিসিটি বার্ন করি সারা দুনিয়ার কত কত সার্ভার চলে তা শান্তি নাই ভাই সুখ পাবেন না গাছ লাগাবো না করে গাছ লাগাবো আচ্ছা আমার কাজ বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিব এখন তো এসু আছে টাকা নিয়ে গাছ লাগাবো একটা আদেশ মনে হয় যে তুমি অনেকটা স্পষ্ট নির্দেশ আছে গাছ লাগানোর উপরে সারা ভাই আমি আর কোন কাজ করে যাবাই অবশ্যই আছে মানে বিজনেস মানে ইন্ডাস্ট্রি লেভেলে নাই আপনি নিজে করতে পারেন যেমন আমাদের কোম্পানি যে কাজ করে এখন যেটা আছে ওরা কাজ করে ওরা কাজ করে দূষণ না হয় এত লেভেল কম হইতে হবে বা আমি বর্জ্য এতমেন্ট ছাড়ব না ওইটা মিট করার জন্য কি এরকম করে বিদেশি কোনো চাপ কেটের ব্যাপারে মানে ধরেন আমি একটা উদাহরণ দিলাম আপনার ইউনিয়ন তাদের বিভিন্ন আমি আমার কোম্পানি লসে পড়বে বা ট্যাক্স দিতে হবে বাড়তি যেসব ব্যবসা করেছে তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতেছি যে এই এই প্রোডাক্টগুলি আসছে নিজেদের প্রোডেক্ট করে ওদের যে রিচ আছে ঠিক আছে এরা হচ্ছে ওদের কান্ট্রি প্রোডেক্ট করার জন্য গ্লোবালি আপনি এখন পর্যন্ত ওদের ব্র্যান্ড যারা আছে সেই দিনে কথা হইতেছিল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 শেয়ার হোল্ডারের প্রফিট ম্যাক্সিমাইজ করা এটা যদি একটা কোম্পানির গোল হয় তখন তো কোম্পানি তো আপনার চিন্তা করবে না কোম্পানি তো সারাউন্ডিং নিয়ে চিন্তা করবে না ওর টার্গেটে থাকবে প্রফিট করতে পারে এই ওই তারা দেখে না এই কষ্টটা ওরা ভিডিও দেখতেছিলাম বুড়িগঙ্গা উনিশশো ষাট সালের ছবি পুরো নীলপাণী একদম নীল পানি একদম নীল পানি উনিশশো ষাট সালে এই এই এই কয়েক বছরের মধ্যে জিনিস তাকে পুরা কালো পুরা ভালো আমাদের আমাদের নিজেদেরশন থাকা দরকার ছিল নিজেদের জানেন বাংলাদেশ থেকে মাছ কিনা খায় না এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রচুর বড় লোক আছে যারা কিনা বাংলাদেশ থেকে মাছ কিনা খায় মাছ খায় বাইর থেকে মাছ কিনেছে আমরা তো হোটেলে মানে বড় বড় হোটেলে দেখায় বাংলাদেশ বাজার থেকে সে মাছ কেনে না আমাদের দেশের লোকেরও আছে যারা আগে আমে কার্বাইড দিত বা ফরমালিন্তাগান রাখতো ওই বাগানে কিন্তু না কীটনাশক দিত না ওই বাগানে নিজেরা খাইতাম তখনই আসত যদি কর্পোরেটির ভ্যালুয়েশন করে প্রাইস আপডাউন করে সেটার সাথে কোনো কিছু বাইরের দেশে আছে বাইরের দেশে যদি একটা নিউজ ক্লাস এই কোম্পানি এরকম করতেছে যদি পাবলিক সেটাকে মনে করে যে দেখছেন কিনা জানি না যেসব বিভিন্ন হাউস হোল্ড বর্জ্য যেগুলি মানুষজন বিনে ফেলায় এগুলি আলটিমেটলি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব দেশ আর কি বিক্রি করে সেদিন আমরা রিপোর্ট দেখতেছিলাম যে বাংলাদেশে ঢাকার মধ্যে ওয়াটার লেভেল গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার আছে সেটা কতক্ষণ ইন্ডিস্ট্রি চলে গেছে আজকে থেকে দশ বছর আগে হম এখন আপনার ওই আরো যে ইন্ডাস্ট্রিয়াল লেভেল করে এগুলা যে কই যাবে সামাজে কি আসবে কোনো আগামতা নাই মানুষজন পানি পানির জন্য যুদ্ধ করবে যেটা তো বলায় আছে এবং ইকোনমিক ওই গ্লোবালি ইকোনমিক ফরমে আছে যে ওয়ার্ল্ডে আপনারা যে পানি নিয়ে যে কনফ্লিক্ট করি হবে তার মধ্যে এক নাম্বার আছে কি করছিতা এখন ভাই বাংলাদেশে এটা তো বরে কোনি না বরে ফ্লিপ ক্লাস এই পডকাস্ট শুনবেন নাকি তোমরা মানুষজন কাপড় কিনতেছে সম্পূর্ণ আলাদা একটা ভাবতে খারাপ আছে ভাবই পাওয়া যায় না আচ্ছা এরা এই অন্য যদি থাকে আর কি ভুল থেকে শেখা ভুল থেকে শেখা এটা হচ্ছে ভাই আমার মানে পরিচিত আছে একটা বলা যায় তুই যতগুলা চাকরি করছিস অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যে ডিফিকাল্ট আমি আসলে কি চাই এটা প্রথমে বজানা বিশেষ করে আপনার ওই চব্বিশ পঁচিশ বছর বয়সে আমি আসলে কি চাই এটা বোঝারই ডিফিকাল্ট আমি আসলে টাকা পয়সা চাই নাকি আমি ক্ষমতা আমি ঢাকায় থাকতে চাই নাকি আমি দেশের বাইরে যেতে চাই এইটা এটা ডিসাইড করা তারপরে যত বড় হয় নাকি বিশেষ দিতে তো আহ যত বড় হয় তত গেলে যেমন তত ইতিকাল জিনিসগুলো সামনে আসতে থাকে অনেকে আসে না তো ভালো হয় যদি দৌড় করার পরামর্শ নাই আমি যেন কোনো অবশ্য নিয়ে নেই নিজের প্রতি বাবা মার উপরে বাবা মা আসলে সময় চিন্তা করে মানে আপডেটেড যদি আপনি চিন্তা করেন করব এটার জন্য হয়তো আপনি মানে একটু পাশাপাশি যারা আছে সিনিয়র যারা আছে মানুষের সেবা করবেন আমার ডাক্তার বানিয়েছিল তো বাপমার কথা শুনিনি কৈতালি করছি কৈতালি করে হচ্ছে ওই আর্মিতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আর্মিতে যেতে করে মানে বহুত কাহিনী করছে বাবা মার কথা শুনলে এখন বুঝি যে আসলে ডাক্তার যদি হইতাম তো মানুষের সেবা করতে অতিরা বিস দিব কেনা কাকে আমার রিলাই বল মনে হয় আমার আশপাশে আমি প্রচুর রিলাইব মানুষ পাইছি ওই জন্য রিলাবল মনে হয় বিশেষটা আমি বলছি বিশেষ দুই নম্বর বিশেষ তো কিন্তু সরকারি চাকরি করতে গেলে আসলে অনেক কিছু মেনে নিতে হয় যেটা আসলে সম্ভব হয় না যেমন আমার আমার স্ট্রং আমার অনেক ফ্রেন্ড আমি দেখছি যারা স্ট্রং অপোজ করতো তারা আসলে দেখা যায় যে চাকরি শুরু করবর্তী মানে দিনের মতো দুইবার করে ঠিক আছে মানে মনে হয় যে খুব কাছাকাছি দুই তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে বিশাল বড় ফ্যাক্টরিতে জিএম টি এম হয়ে থাকে পুরো ফ্যাক্টরিতে ঢোকার সময় দশ বছর আলাম দেয় বাইরে দশ বছর আলাম দেয় ঠিক আছে কিন্তু তাদের সমস্যা হচ্ছে বছরে তারা হয়তো ছুটি কম পায় একটা ঝাড়ের রূপে থাকে যারা আছে তাদের এক ধরনের লাইফ যারা বাই হতে জব করে তাদের কোন ধরনের লাইফ আমার সাথে যায় এটা আসলে আগে থেকে ডিসাইড করা যায় আমি এই ধরনের লাইফ স্টাইল আমার জন্য চুজ করতেছি সেইভাবে চুজ করে আগে তাইলে হয় কি ওই পরবর্তীতে যে ট্র্যাক চেঞ্জ করা বা চাকরি করবো না আমার সবসময় ইচ্ছা ছিল হয়ে আমার মনে হয়েছে লোকজন করব না আমি জীবনে এম দিতে পারবো না আমার এমডি হলে ফাইন্যান্স শিখতে হবে ওই ইচ্ছা থেকে আমার ফাইন্যান্স এখন এবং তারপরে হচ্ছে যেহেতু আইন থেকে পছন্দ হয় না চাকরি ছেড়ে দিচ্ছে আল্লাহ একটা চাকরি যোগাই দিচ্ছে তো এইটা কোনটা আসলে কোন লাইফ না বা এটা আসলে জবাবে করা উচিত না আমার মনে হয় যদি ক্যারিয়ার কিছু করতে চাই তাহলে এইভাবে প্ল্যান রয়েছে কারণ কি হয় আমি যেটা ফেস করছি মার্চিন্তুমে আমি যেটা অপারেশন হইলাম এখন ঠিক আছে আবার বাইরে যখন ছিলাম বাইরে বাইরে হচ্ছে তখন চিন্তা করছে যে এটা তো বাংলাদেশে বাংলাদেশের মানে তখন ইজমের প্রশ্নগুলো চলে আসে আগের থেকে চিন্তা করে সেক্টরটাকে সাইড করে নেওয়া তাহলে আমার পরবর্তীতে আগের সুবিধা হয় যদি আসলে আমার ক্যারিয়ার নিয়ে আগ্রহ থাকে মোটামুটি তারপর পীর ধরা তারপর নিজের মতো কাজ করে গেলেই আনা আর ওই তেল মারার জন্য দু একজন থাকবে সেরকম ভালো ব্যাংকে হয় ব্যাংকের গ্রুপিং থাকে একটা গ্রুপে একজনের ধরে একটা গেলে সবটারে নিয়ে যায় ওগুলা হচ্ছে প্রফেশনাল পলিটিক্স ওইটা কথা বলতেছিলাম আলাদা জিনিস কোন সন্দেহ নেই মানে একদম আঠারো বছর উনিশ বছর বয়সে আমাদের যত আমি জানি আপনাদের বেছে কি অবস্থা আমাদের যতগুলো বিশ বছর বেশি বিয়ে করছে সেগুলো এখন খুবই আছে এবং এদের মানে ক্যারিয়ার পিকটা ভালো হয়েছে কারণ সত্যি কথা বলতে গেলে আপনার যখন কাজের উপরে দায়িত্ব আসে তখন ম্যাচুরিটি চলে আসবে অনেক পরে মানে বিয়ে করলে একটা ম্যাচরিটি চলে আসবে আপনি তখন লং টার্ম চিন্তা করবেন বিয়ে না করলে শর্ট টার্ম চা করবেন যে কেমন দেয়া বিয়ে করলেই একটা লং টার্ম চিন্তা ভাবনা চলে আসবে মাথার ভিতরে যে আমাকে বড় করতে হবে যাতে এটা আমার ক্যারিয়ারের জন্য ইয়া হয় খুঁঠার চাকরি ছাড়বেন না খুঠাট বসরে দোরানি দিবেন না যেটা আমি কয়েকবার ছর বিশ বছর হলে বাপমার সাপোর্ট লাগবে তাহলে তিন দিন আমার বোনিয়া বাপ্পের বাসায় থাকবে দিন শ্বশুরের বাসায় থাকবে বাপমা যদি সাপোর্ট দেয় টিউশন করা সংসার চালাবে টিউশনই করা তখন প্রচুর মানুষ নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা ব্যাপার তো না কিন্তু বিয়ে করলে হবে কি মানে আগে বিয়ে করলে যেটা সুবিধাটা হয়েছে আমার বাবা বছর বিয়ে করছে আমি জব করা মানে আমার বাবা যখন তখন আমি একটা ভালো পজিশনে চলে গেছি অলরেডি তখন আমার এই তখন ডিপেন্ডেন্সি আসলে অনেক শেয়ারিং হয় এবং এটা অনেক বড় একটা ব্যাপার আপনি যখন আপনি যখন আঠারো বছর বা বছর বয়সে আপনি বিয়ে করতেছেন বছর আপনি বিয়ে করেন আপনি যখন আপনার ছেলে গেছে অনেক মানে লং টার্মানিং এর ব্যাপার হয়ে গেল আগে থেকে করা উচিত এটা আমার মতামত আমার তো একটা ফ্রেন্ড দেখলাম পাঁচটা বাচ্চা হিসাব হতেছিল সালে পাঁচ বাচ্চার ভাব হয়ে গেছে বিয়ে করছে মনে হয় বিশ বছর তিন ছেলে দুই মেয়ে আচ্ছা আমার মনে হয় কথাবার্তা এখনকার এই বাংলাদেশের যদিও আমাদের মন্ত্রীর ভাষ্য হল কোন সমস্যা নেই আসলে আপনি গেছেন আমিও কিছুদিন ছিলাম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 যদি চান যে বর্গার চাষ করবেন বাইরে দেশে গিয়ে জমি কিনে সিম্পল মানে আমাদের দেশে হয় না আরকি মানিকগঞ্জে সবাই সবাই বুঝে গেছে তো কারণ চাকরির উপরে যখন ডিপেন্ডেন্ট হবেন চাকরি সেক্টর বলা যায় না অনেক কিছু ডিপেন্ড করে রিসেশন আসলে হিউজ জব কার্ড হবে ঠিক আছে কখন আসলে কোন কি হবে এটা নিয়ে আসলে লং টার্ম মানে আপনার দূরদর্শ চিন্তা ধারণা খুবই চমৎকার আমার কাছে খুব ভালো লাগলো আরকি না রে এটা হচ্ছে যে ওই যে ওই চাকরি বাকরি এত ছাড়ছে সব সময় গরুর দুধ বিক্রি করে দেখা দেওয়াশপ করছিলাম কি বলে ক্যারিয়ার উপরে তখন একটা লোক আসছিল নাম সম্ভব তো আচ্ছা নামটা ডিসকাস করলাম দুই বছর তিন বছর প্রমোশন হবে পছন্দ হয়নি ওই মার্চেল আমি এই কারণে যে গোলাপ যেটা আপনার যখন যারা নেয় এটা বলা ঠিক না আল্লাহ জ্ঞানই আনাই তুমি এত বড় সিবিআ না তোমার লজ্জ সরম না করে না তারা খুব পছন্দ করে আমি নিচে যখন ইন্টারভিউ নিচ্ছি তখন এই জিনিসগুলা মনে হয়েছে যে মানুষজন তারা খুব পছন্দ করে হ্যাঁ চাকর হয়ে যাব আমি তোমার যেহেতু এখানে আসলেন একটা আপনি আজকে কথা হইলি তখন এই বাংলাদেশের আমার তো মনে হয় ব্যাপারটা আরেকটু আগে ইন্টার পাস করার পরে কোন সাবজেক্টে আমি পড়ব এইটা টু যাচাই করা নিয়ে খুবই জরুরি তারপরে না পরে আমার ভাই উল্টা হয়েছে আমি ভাই বইটা ফার্মেসি আমার বাপ্পা এসে আমার বাপের এক বন্ধু ছিল টেক্সটাইল ফ্যাক্টরি মালিক বুদ্ধি দিচ্ছে আমি মানে একটা কাকড় রাখেনা সত্যি কথা বলতে গেলে এমন মনে ঠিক না দুই বছর কোন পড়ালাই করিনি যদিও মাঝে মাঝে করছি যদিও আমার মনে হয় একটা উপকার হবে তারপরে আল্লাহ ভরসা তো শ্রোতা ভাইরা আজকে আমাদের পডকাস্ট এখানেই শেষ अपनारा फेसबुक पेज फेसबुक स्लैश दि मुस्लिमिम ग लाइक कमेंट और शेयर दिए अक्टिव थकबूर इन कर डट कम प्रिभिया सबगोडी